فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن, ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ বলতে বলতে রমাজানের রোজার ছাব্বিশ চলে গেল কিছুক্ষণের মধ্যেই সাতাইশে ঢুকে যাব আল্লা তালার শুকর এক হিসাবে জাল্লা তালা এই পর্যন্ত রেখেছেন আবার কষ্ট লাগতেছে যে হাই কেমনে রোজাটা শেষ হয়ে গে সুরাব আল আময়াত তেলাওয়াত করেছি আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলার নিয়ম ইনশা আল্লাহালা বলছেন যে মানুষকে আল্লাহ তালা কিতাব দান করেছেন নবুয় দান করেছেন তাদের উচিত না মানুষকে নিজের দিকে আহ্বান করা কারণ আল্লাহ তাকে যে নেয়ামত দিচ্ছেন ওই নেয়ামতের দাবি হচ্ছে সে মানুষকে আল্লাহ আল্লাহওয়ার দিকে আহ্বান করে। একটা চরম বাস্তবতা আজকে মানুষ দিনের নামে নিজের দিকে আহ্বান করে দিনের নামে নিজের দিকে আহ্বান করে মনে মনে ভাবতেছেন যে মানুষ নিজের দিকে কিভাবে আহ্বান করে আর মানুষ যখন মূর্খ মানুষকে যারা দিন বুঝে না তাদেরকে ডেকে ডেকে এমন কথা জানিয়ে দেয় এমন আমল শিখাইয়া দেয় जेगुल दिन जगह को सम्पर्क नहीं दिखाया दे, दे तो मानुष तो निजे दिखे आह्वान कर लब आह्वान कर ले तो रबर कथागुलू जाना देर कथा रबर विधान के जाना देर कथा ओट आल्ला जरा ये जिम्मादारी पा तरह उचित मानुष के रब একদিকে ডাকা নিজের দিকে না এখন তো নবুয় নাই নবী নাই তো নবীর কিতাবের ধার বাহক যারা তাদেরও একই জিম্মদারি তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে কি বলবে বলবে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও কোন রব্বানি ইন তোমরা ওয়ালা হয়ে যাও এটাই আজকের আলোচনার কথা যে কি সমস্ত সিফত কোন সমস্ত গুণ দ্বারা সাজলে কোন সমস্ত গুণ মানুষের মধ্যে আসলে ওই মানুষটা আল্লাহওয়ালাহ হয় রব্বায়নি হয়নি এটা অনেক উঁচু শব্দ বড়ো দামি শব্দ তো আমাদের বড়োরা আন সুন্নাহ ঘেটে ঘেটে পাঁচটা এমন গুণ বড়ো বের করেছেন যে গুণগুলো একজন মানুষের মধ্যে আসলে ওই মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হয় ওই মানুষকে আল্লাহ আল্লাহওয়ালা বলা যায় আমরাও চেষ্টা করি ওই গুণগুলো নিজের মধ্যে আনার জন্য সবার টার্গেট হওয়া উচিত আমি আল্লাহ আল্লাহওয়ালা হব আল্লাহর হয়ে যাব তো ওই গুণগুলোর মধ্যে এক নম্বর গুণ যেটা আমি পরে আলোচনা করব বড় আলোচনার ক্ষেত্রে যেটা আগে এনেছেন এটা আমি পরে আনবো পরে আনবো ওই জন্যে সেটাও বলে নেই কারণটা বড়োদের সাথে বিরোধিতা করছি না বা আমার কাছে এটাকেই জরুরি মনে হচ্ছে তা না ওই এক নম্বর গুনটার মধ্যে কিছু কথা আছে যেগুলো আমাদের জন্যে বেশি জরুরি তো আমাদের মজমা জমতে জমতে দেরি হয়ে যায় দেখা যায় পরে যারা আসে তাদের জন্য এই কথাগুলো শোনা খুব জরুরি এজন্য এটা পরে বলবো যেন সবাই কথাটা শুনতে পারে অন্য কোনো কারণ নাই আল্লাহ আল্লাহওয়াল হওয়ার জন্য একটা গুণ হচ্ছে বিনয় এই সিফতের মালিক হওয়া এই গুণের মালিক হওয়া বিনয় লাগবে অহংকার একজন মানুষ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য অনেক বড় বাধা অনেক বড় বাধা দেও দীর্ঘ সময়ের মহতামি প্রতিষ্ঠাতা কাসেম নান রহমতুল্লাহ আলের নাতি অর্থাৎ কার তৈব সাহেব রহমতুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন ওনার সম্পর্কে পাওয়া যায় প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আরও বেশি প্রায় পঞ্চাশ বছর তিনি দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এত লং টাইম কেউ দায়িত্বশীল ছিলেন না এত বড় মানুষটা মাঝে মধ্যেই মনে হয়তো আমি ইমার্জেন্সি বিভাগে আমার ভর্তি হওয়া দরকার আইসিওতে তো ওই সময়ে আলেমদের আইসি ছিল হাকিম ওলম্মতের দরবার এটা ইমার্জেন্সি বিভাগ বড় আলেম যাদের সমস্যা মনে হইতো সব ধরে তো হাকিম কাছে কাছে গেলাম তো হাকিম ওদের ইমার্জেন্সি বিভাগে ভর্তি হইলো ওখানে চিকিৎসা শুরু হইতো তো কারি তৈবসর রহমতুল্লাহ আলিম নিয়ে এই কথা যে মাঝে মধ্যেই আমার মধ্যে একটা সমস্যা তৈরি হতো দিলের মধ্যে জাগতো এত বিশাল প্রতিষ্ঠান আমাদের আকাবিররা করে গেছেন আজকে আল্লাহ তাহলে আমাকে ওই প্রতিষ্ঠানের জিম্মাদার বানাইছেন এই কথাগুলো ভিতরে ঘুরতে থাকতো দেখেন কিবির তো তখন হবে যখন কথাগুলো ভিতরে ঘুরে ঘুরে বাইরে প্রকাশ হয় যে কোন উপায় ভিতরে তো কত কথাই ঘুরতে পারে আল্লাহ মাফ করুক বহু মানুষ তো এমন আছেন যে আল্লাহকে নিয়েও অনেক প্রশ্ন ভিতরে ঘুরে আবার তাড়াতাড়ি আউজবিল্লাপুরকে দূরে সবাই হ্যাঁ তো ভিতরে অনেক কথাই ঘুরে ঘুরতে পারে তো কারই তৈসুর রহমতুল্লাহ আলহ লেখেন যে আমার ভিতরে ওই জিনিস ঘুরত যে আমি তো একটা বড়ো দায়িত্বশীল এত বড়ো জিম্মাদার বলে আমার যখনই এই অবস্থা হইতো অন্তরের আমি সাথে সাথে হাজরতাহ রহমতুল্লাহ আলের দরবারে চলে যেতাম হাজরত আমার তো এই অবস্থা তো তাহানুর রহমতুল্লাহ আলে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাইতেন যে কদিন থাকো এখানে থেকে থেকে চিকিৎসা দিতেন তো বড়রা বিনয় আনার জন্যে এই লেভেলের মেহনত করছেন এই লেভেলের মেহনত করছেন আজৎ মৌলা হেদায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন লালবাগ মাদ্রাসায় ছিলেন পরবর্তীতে যাত্রাবাড়ি মাদ্রাসায় গেছেন মহাদ্দেশা বজুর নামে পরিচিত ছিলেন সারা বাংলাদেশে কত বড় আলেম ছিলেন আমরা শুনেছি উস্তাদের কাছে বাংলাদেশ থেকে দেওবন্দে যখন কোনো ছেলে পড়তে যাইত তো দেওবন্ধের উস্তাদরা বলতেন মানা হেদায়তুল্লাহ সাহেব বাংলাদেশে থাকতে তোমরা দেওবন্দে কেন আসো এইভাবে বলতেন এত বড় আলেম ছিলেন তো ছাত্ররা বরকতের জন্য দোয়া নেওয়ার জন্য হাজার যখন মসজিদে আসতেন জুতা আনার জন্য যাইতেন। আ আমাদের অন্তরে কি সমস্যা আমরা মাঝে মধ্যে এরকম আশা করি জুতাটা আমি নিব মাহফিলে গেলে নিজের কথা বলতেছি কেউ যদি জুতাটা নেই তো বেঁচে যেতাম হাজত হাজার হেজরতুল্লা রহমতুল্লাহ আলের ব্যাপারে এরকম শুনেছি আমরা দেখিনি আমি দেখিনি হাজরদের জুতা কেউ ধরতে গেলে তো হজরত বলতেন ভাই এটা তো আমার জুতা চোর বানাই দিতেন ভাই এটা তো আমার জুতা মানে এমন ভাবে বলতেন যে ধরতে গেছে সে লজ্জা পায় গেছে হুজুর কি মনে করছে আমি ওই জুতা নিতেছি লজ্জায় ছেড়ে দিতেন তো পুরাণ যারা আছে তারা তো জানে জানেনি হজুর এই কাজ করেন আর তারপরও যখন দেখতেন যে হজুর পছন্দ করতেন না এটা তো ছেড়ে দিতেন জুতাটা পর্যন্ত কাউকে ধরতে দেন নাই বিনয় নিজেদেরকে তারা অমনি মনে করতেন আমার জুতা আর এই জন্য নিবি আর আমরা আশা করি এটা আমার জুতা কেউ নিলে আমি বাঁচি চিকিৎসা দরকার আমাদের আমার খাস করে চিকিৎসা দরকার আল্লাহ আল্লাহওয়াল হওয়ার জন্য এই গুণটা বড় জরুরি একটা গুণ বিনয় বিনয় কি হয়ে গেছে একটা সুহান আল্লাহ किसान जानले ही मन जो सबसे बड़ा कारण की सब चेलमारे पाई तो गिर मत जर फल बसि झुके जाए फल बस तो ঝুঁকে যাবে এটি তো স্বাভাবিক এলম যার বেশি হবে সে ঝুকে যাবে তার বিনয় তত বেশি হবে বেশি পটর পটর করে বেশি লাফালাফি করে আমার মতো তো বোঝা যাবে এলম সমস্যা আছে এলম কম এই জন্য পটর পটর বেশি করে এলম বেড়ে যাবে তো চাপ পড়ে যাবে ভার হয়ে যাবে বিনয়ী হয়ে যাবে নরম হয়ে যাবে নত হয়ে যাবে এটা এলমের দাবি এটা এটা এক দুই নাম্বার হচ্ছে সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখলাস লাগবে রিয়া মুক্ত হইতে হবে আল্লাহ আল্লাহলাস বড় জরুরি জিনিস আল্লাহ আনিসি বুড়ি ভুড়ি বুড়ি আল্লাহ তহ বার বলেছে। বলেছেন সাহবাকরাম এর এখলাসের নমুনা কি ছিল ছোট ছোট ঘটনা শোনাই হয়তো আল্লাহ সময় খালিদ ইবনে বলিদ সৈফুল্লাহ বড় বাহাদুর মানুষ সেনাপতি পুরা দুনিয়া এই খবর ছড়াইয়া গেছে হালেদ সৈফুল্লাহ যেদিকে যায় বিজয় তার পায় পড়ে গোটা দুনিয়া ছড়াইয়া গেছে কথা। ছুটছেন ইউরোপের দিকে ছুটছেন যাচ্ছেন তো জয় যাচ্ছেন তো জয় হাজর তোমরদ্দাহ তাহ দেখলেন হায় মুসলমানের জয় তো আসে আল্লাহর কাছ থেকে মুসলমানের জয় কারো শক্তির উপর নির্ভর না দেখেন না সর গুহা আল্লাহর নবী যখন লুকায়া হজরত আবু বকর সহ মাকরসা বাসা বানাইছে কেন আল্লাহ তা চাইলে গুহার ভিতরটাকে আল্লাহ পুরা দরজা বন্ধ করে পাথর দিয়া বন্ধ করে ভিতরটাকে সেটা নিয়ন্ত্রিত জান্নাতের টুকরা বানাইতে পারতেন না পারতেন সামান্য মাত্রসার জাল যার সম্পর্কে কোরআনের বক্তব্য হচ্ছে ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকরসার ঘর ওইটাই আসলো এই আর কিছু আসতে পারলেন কলুজ করে দিলি কি হয়েছে আল্লাহ তারা দেখাইয়া দিছেন যে আমি আমার দিনকে দুর্বল জিনিস দিয়ে হেফাজত করতে পারি আল্লাহ দেখাইয়া দিছেন আর অনেক উদাহরণ আছে আমি সময় কম দিলাম তো হাজত অমর দেখলেন হায় মানুষের চিন্তা তো আল্লাহর শক্তির দিকে না গিয়া চলে গেছে পাঠাইছেন হাজত অমর চিঠির মধ্যে লিখছেন এই চিঠির যিনি ধারক বাহক আপনার সেনাপতির দায়িত্ব তার কাছে ছেড়ে আপনার জন্যে অপশান দুইটা হয় আপনি মদিনায় ফেরত আসবেন অথবা একজন সাধারণ সৈনিক হিসাবে জেহাদ করবেন খালিদিন ওলিদ রদিউল্লাহ তালু চিঠি পেয়ে সাথে সাথে পত্রবাহকের কাছে দায়িত্ব হস্তান্তর করে সিদ্ধান্ত নিলেন যে আমি সাধারণ সৈনিক হিসাবেই জিহাদ করব দেখেন অবস্থা আমাদেরকে যদি বলা হয় এই মসজিদে থাকার জন্য আপনার অপশান দুইটা আপনার জন্য অপশান দুইটা হয় মসজিদে থাকবেন একজন খাদেম হইয়া আর মসজিদ থেকে চলে যাবেন তা আমরা বলবো খাদেম হইয়া এই মসজিদে থাকবো সারা জিনিস খাদেমদেরকে বইকা এমন আমি খাদেম হব আমার কাজ নাই বেটা তোর এনে চাকরি না করলে আমার কি আসে যায় দেড় এই মসজিদে নামাজ পড়তেও তাজ করত যদি এই সত্ত লাগাইয়া যায় কিন্তু সাহাবাহের দিল তো আর আমার দিল না আমার দিল তো আর সাহাবি দিল না হজরত খাওয়ালি দিবনে বলি সাধারণ সৈনিক হিসাবে জিহাদ করার সিদ্ধান্ত নিলেন তো একজনের কৌতূহল এটা মেনে নিলেন কেমনি উনি কেমনি মেনে নিলেন এটা একজন জিজ্ঞেস করতেছ হজরত আপনার একটু খারাপ লাগলো না আপনি ছিলেন সেনাপতি এখন সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ করবেন হরত খাহরি ইবন ও রোজি আল্লাহ তাল কী জবাব দিছেন জবাবটার মধ্যে এখলাসের নূর দেখেন খাহালিদ ইবন ওলিদ জবাব দিচ্ছে গা রে ভাই এটা খারাপ লাগে কি আছে আমি যখন সেনাপতি ছিলাম তখন যে আল্লাহর জন্য আমি মেহনত করেছি এখন আমি যখন সাধারণ সৈনিক আমি তো ওমরের জন্য মেহনত করব না দিলকে ওই রকম না বানাইতে পারল আল্লাহ আল্লাহ যাবে না তিন নাম্বার এক নম্বর বিনয় ইখলাস দুই নাম্বার, তিন নাম্বার। জন্য দরদ লাগবে দিলের মধ্যে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য দরদ নবীর কষ্টের আগুন নিজের কলিজায় জ্বালাইতে হবে আল্লাহ আলাহ আল্লাহ নবীর কলিজায় কি আগুন লাগছে কষ্ট কষ্ট আল্লাহ তালা বলছেন লাল লেখা বা আপনি কি নিজেকে শেষ করে দেবেন আপনি এত বেরশন কেন হচ্ছেন আলহিন আপনি তো দারগানা সব করাইতে হবে আগুন জ্বলছে আগুন দরদে আগুন জ্বলছে তো বড়রা লেখেন যে একজন মানুষ আল্লাহ হওয়ার জন্য দিলের মধ্যে অম্মতের ওই দরদ লাগবে আহা এই সিফত থেকে আমরা অনেক দূরে অনেক দূরে আমরা জোর করে ওর আমার মতের বানাইতে চাই জোর করে ভিন্ন মতকে খুব তাচ্ছিল্যের সাথে আমরা দূরে সরাই দিই অথচ যে আকাবিরদের নাম বলে বলে এই কাজগুলো করি ওই আকাবিরদের হালত শুনি হজরত রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলে শেষ বয়সে দৃষ্টিশক্তি চলে গেছে তো চিঠি আসতো অনেক চিঠি আসত হজরতের কাছে তো লোকেরা পড়ত হজরত এগুলার জবাব লেখাইতেন ব্যবস্থা নিতেন তো কিছু চিঠি এমন ছিল যে কাছের মানুষরা পড়তে চাইত না হজরত এটা শোনার দরকার না এটা বাদ দেন তো হজরত তো জানতেন যে তারা কোন চিঠি এড়ায় যাচ্ছে মানে বেদাতিরা চিঠি পাঠাইছে গালাগালি করে আমরাও পাই এরকম আলহামদুলিল্লা আল্লাহ তাহলে ওই নিয়ামত আমাদেরকেও দিচ্ছেন তোমদ গম্ভীর রহমতুল্লাহ বলতেন না পড়ো পড়ো তার রোপটা কোন লেবেলে ওই গালি দেখে আমার বুঝা লাগবে ওই লেবেলে তার পেছনে আমার মেহনত করা লাগবে নিজে গালি খাইছে ওই টেনশন নাই টেনশন টেনশন কি তার রোগটা কোন লেবেলে ওই লেবেলে আমার তার পেছনে মেহনত করা লাগবে ওমতের দরব দেখে হয়তো থামিবুর রহমতুল্লা আল এই সম্পর্কে সবাই জানি খুব গরম মানুষ ছিলেন তাই না আরে ভাই দিনের ব্যাপারে কঠোর ছিলেন আমার আব্বা ছিলেন এই মেম্বরে বসতেন সারা জিন্দিগি দেখলাম খালি মানুষের খালি দমকাই লোক আল্লা লাল্লা আমির ভাই ভয়েও তো আমরা কাছে কেউ যাইতাম না না মুসুল্লি না সন্তান না মসজিদ কমিটি সবাই বলতো দূরে দূরে থাকো বাবা কমিটি শুনতে চিন্তা করতে না আপনার কাজ আপনি করেন কাছে আসতো না কেউ ভয়ে कौमक बेसान तो चिरकुट आसिप आयान मतलिप आम रम आलिप ग स्लिपर मध्य तीन कथा लेखा देखें कथागुलर को ले अवस्था तीन कथा लेखा कथा कथा तु काफ़र तू तरफ का चौदह गोष्टी का थानले क्या दीरा काम्बर আপনি হারাম জাদা তিন নাম্বার লেখসে বা কথাবার্তা সাবধানে কথাবার্তা সাবধানে হাকিম মোলম্মদ সিলিপনিয়া জবাব দিতেছেন যে ভাই যদি তোমার সন্দেহ লাগে আমি কাফির আপনাদের সন্দেহ যদি লাগে আমি কাফির তো ঠিক আছে ভাই সবাইকে সাক্ষী রেখে আমি আবারও কালিমা করতিছি ইয়াদু আল্লাহ ইলাহা ইয় সাদু আল্লাহ মুহম্মদুল সবার সামনে কালিমা পড়ে আমি মুসলমান হইলাম এখন তো আর আমার কথা শুনতে সমস্যা নাই আগে কি করছি না করছি সব বাদ নতুন করে মুসলমান হইলাম এক আমাকে বললেন আমি হারাম জাদা এটা তো আমি জানি না হ্যাঁ আমার বাবা মার যে বিয়ে হয়েছে এর সাক্ষী আছে ওমক ওমক আপনি আমার এই ব্যাপারটা নিয়ে সন্দেহ লাগলে আমার বাবা মা বিয়ের সাক্ষীদের কাছে যায় জিজ্ঞেস করেন যে আসলে আমি তো বাবা আরও বিয়ে দেখি নাই হ্যাঁ এখনকার ডিজিটাল কোলাপন্ত বলে বাবা মাকে জিজ্ঞেস করে কত বিয়া খাও কত বিয়া খাইলাম তোমাকে বিয়ে তো খেতে পারলাম বলবেন বাবা মারে জিজ্ঞেস করে বা তোমার তোমার বিয়ে কবে চিন্তা করেন তো হাকিম কথা বলছেন যে ভাই আমি তোমার বাবা মার বিয়ে দেখি নাই তো যারা দেখছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে ঠিক কিনা বিয়ে হিসেবে না যদি হয়ে থাকে তাহলে তো আমার হারামজাদা দাদা কেরে কেন বলবেন আমি তো আমার বাবা মার বৈধ সন্তান তাদের ঘরই তুইছে তিন নাম্বার যে কথা বাদ ভালকে কাহি কথাবার্তা বুঝে বইলেন ঠিক কত বইলেন হা আপনার এই কথাটা আমি মানব ইনশাআল্লাহ কথা সাবধানেই বলব যেন আমার কোনো কথা কোরআন শুনন্য বিরোধী না হয় এ বলছে কোন আঙ্গিকে হাকিম ঘুরে আছে কথা আমি সাবধানেই বলবো কোন সাবধানে আপনার ভয়ে সাবধানে বলবো কক্সিংকালেও আমি কথা কোরআনে যা আছে তাই বলবো শুননায় যা আছে তাই বলবো আমাদেরকে অনেক জায়গায় বয়ানে গেলে বলে হুজুর কট্টর বেদাথি এলাকা আপনারা যেভাবে বলেন গণ্ডগোল টণ্ডগোল লাগে যাবে একটু সাবধানে বললেন বলে আমাদের কেউ আমাদের আকাবিদদের তর্স ছিল যেই এলাকায় যেই সমস্যা ওই এলাকায় ওই বিষয় বয়ন করতেন কোন রেয়ায়েত নাই কোনো রেয়ায়েত নাই গণ্ডগোল লাগবে গণ্ডগোল লাগার মতো বলবো না কথা সুন্দর করে বলবো করান হাদিসের কথা বলবো গণ্ডগোল লাগবে লাগুক এরপরেও যদি লাগে লাগুক কিন্তু গন্ডগোল লাগবে এই ভয়ে আমি দিনকে গোপন করব এই সুযোগ নাই আকাবেদদের এই তর্জ ছিল ছিল। আল্লাহ তাদের কবরকে কে জানাতের টুকরা বানাতে অনেক কাজ করছেন সাথে। কয়টা গেল তিনটা এক নাম্বার নম্বর বিনয় দুই নম্বর রিয়া মুক্ত আমল এখলাসওয়ালা তিন নম্বর দরদ লাগবে ভাই অম্মতের দরদ লাগবে কারো ভুল ধরার চেষ্টা না করি ভুল দেখলেই গিবৎ শুরু হয় কারো ভুল এই আজকেও শুনলাম আমাদের মধ্যেও গিবতের চলছে চর্চা চলছে ভাই শুরুতে বলছি যে এখানে সম্ভব বড় গুণা সেটা হচ্ছে গীবৎ এটার থেকে বাচা থাকলে আমাদের এতেকাফটা সুন্দর এতেকাফ হয়ে যাবে ইনশাআল্লাহ অথচ একটু আগে শুনলাম যে হজরত আলোচনা হয় বদনাম হচ্ছে কেন ভাই क्योंकि रोजा के नष्ट करते रोजार स्वभावी रोजा रेखे रोजा तो रोजाइम रोजा हो गे जाए मानी की जान मानी हे रोजा ना रखले जे गुणा टात ई गुणा हो ना। रोजा ना रखले जे शि हतो ओ शिव क्योंकि रोजा रखार जो स्वभाव আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করা রাইয়ান স্পেশাল ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকা মুখ থেকে আব্বরের গ্রাম বের হওয়া এগুলা কিচ্ছুই পারেন না এগুলা থেকে বঞ্চিত তো কেন আমি আমার রোজা নষ্ট করতেছি কারো ব্যাপারে সমস্যা থাকলে তাকে বলে দিই চুপে চুপে তার সাথে কথা বলি তাকে শুধরানোর চেষ্টা করি সে আমার প্রিয় হাবিবের প্রিয় মত আপনার সন্তানকে কেউ মহাব্বত করলে আপনার চোখে পড়লে ওই ব্যক্তির প্রতি আপনার মোহাব্বত জাগবে না জাগবে আপনি যদি দেখেন কেউ আপনার সন্তানকে খুব মহাব্বত করে গোপনে গোপনে আপনার কাছে এটা ভালো লাগবে না তো ঠিক আল্লাহ সবহান তালা যখন দেখবেন যে আমি তার বান্ধাকে মোহাব্বত করি তো আল্লাহ তাল এটা ভালো লাগবে না নিশ্চয়ই লাগবে আর রসুল যখন জানবেন আল্লাহ যদি জানাই দেন রসুল যখন জানবেন যে এই আপনার এই উম্মত গোটা উম্মতের ফিকির করছে মহব্মত করছে রসুলের ভালো লাগবে না তখন কি সুপারিশ কঠিন হবে সহজ হয়ে যাবে এই উম্মতের ফিকির করি ইনশা আল্লাহ উম্মতের ব্যাপারে ভিতরে জ্বালা জ্বালা জ্বালা তৈরি করি হ্যাঁ দূরে না সরাই উম্মতকে মহব্বত করার চেষ্টা করি ইনশা আল্লাহ চার নম্বর চার নম্বর হচ্ছে পূর্ণ ভরসা আল্লাহর উপর আল্লাহ হওয়াল হওয়ার জন্য। भरो दागे कथा बबस रिजिक ये बंटन हो गई रिजिकर महबूदर नाफरमानी करब ना नाफरमानी कर ले महबूदर नफरमिंग ये जगह খুব বেশি তাওয়াক্কুল করে বেশি করে তাওয়া আমার রিজিক আইসা করছে খামাকার রিজিকের জন্য আমার এত প্যাসনের দরকার নাই খামাকা রিজিকের জন্য আমার গুনার পিছনে ছুটার দরকার নাই খামাকা রিজিকের জন্য কারোর সাথে আমার শত্রুতার দরকার নাই আমার রিজিক যেটা আশাল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা ওইটাই হবে এইটা এক নাম্বার জরুরি কথা দুই নাম্বার হচ্ছে তাওয়াক্কুলের কথাগুলো বলতেছি দুই নাম্বার হচ্ছে সমস্ত নিয়ামতার মুসিবত আসবে আল্লাহর কাছ থেকে এই বিশ্বাসটা প্রবলভাবে রাখা তাইলে হক বলতে আর ভয় লাগবে না একটা হক বলতে ভয় আসে কেন কারণ আমি মনে করি মুসিবত আসতে পারে তো মুসিবত দেনে বলা কে আরে মুসিবত থেকে আসে দেন কে আল্লাহ দেন এই ভরসা যতক্ষণ থাকবে তো হক বলতে দ্বিধা আসবে না মুসিবত আসলে আসবে আল্লাহ যদি আমাকে মুসিবত দেন তো আমার জন্যই নামক কারণ আমি আল্লাহর কথা বলার কারণে মুসিবত আসছে এটা তো নবীদের আসছে সবচেয়ে বেশি আমবিয়া আসাদুলসাল সবচেয়ে দিনের জন্য সবচেয়ে বেশি বিপদে মুসিবতে কষ্ট পেয়েছেন হাজরাতে আবিয়া আলিমুলাম তারপর কারা পরে যে যত বেশি নবীর কাছের তার মুসিবত তত বেশি তিন নম্বর মৌ নির্ধারিত সময় আসবে আমাকে ভয় পাই লাভ নাই এখন বললে অত সমস্যা কেতালের প্রশ্ন আসে জেহাদের প্রশ্ন আসে যাওয়া যাবে না এই অল্প বয়সে ময়ূর আশেষ হয়ে যাবে জেহাদে না গেলেও মৌত যখন লেখা আছে ঘরে থাকলেও আসবে দিনের জন্যে বের না হইলে মৌ যেখানে আছে, ঘরে ওখানেও আসবে নানান বাহনে চড়তে চায় না মোরা যাবে যাওয়ার দরকার নাই এটা বিশ্বাস রাখা আমার মত এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না কম বয়সে মারা গেলে আমরা অনেকে বলে ফেলি অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে ভাই অকালে অকাল ইদা যা আজালু হুম পুরাণেশুম জুমার কথা ইদা যা আজালু হুম ফালুন আসা আতম আজাল যেটা মৃত্যু শেষ বয়স যেটা আমার শেষ মুহূর্ত শেষ সময় আল্লাহ বলতেছেন এটা যখন আসবে এটা বিন্দু মাত্র আগেও আসে না পরেও আসে না তাই মতোই আসে অকালে কেউ মরে না কালই মারা যায় ওইটাই তার কাল আমরা মনে করি বার্ধক্য কাল না বার্ধক্য হচ্ছে মৃত্যুর শেষ আলামত এটা বয়স হয়েছে শেষ হয়েছে আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব যখন ইন্তেকাল করলেন আমার মনে আছে স্পষ্ট কুমিল্লা দিয়ে থেকে কোথেকে প্রোগ্রাম করে আসতেছিলাম বিশাল বিলবোর্ডের মধ্যে লেখা মহামান্য প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এচারা চলতে পারতো না শেষ বয়সে বুড়া হইয়া বার দক্ষের চরম সীমায় পড়ছেন উনিও নাকি অকালে মারা গেছেন আমাদের চিন্তাটা কোন লেভেলে পছন্দ ধরছেন দেখছেন উনিও নাকি অকালে মারা গেছেন তো কালে মানুষ কবে মরে কাল কোনটা আসলে ভাই আমার মৃত্যু যখন হয় ওইটাই কাল এই বিশ্বাস রাখা দিলের মধ্যে মৃত্যুর বয়স নাই शिशुओ मारा जाए हवार आगे मारा जाए मृत्यू बयस नई मार पेटे मारा जाए मृत्यू बस नार्टी चापा पड़े बेचे जाए तृत्य बस नो तावक्ल पूरा पूरी मऊद य हाथे आगे ना पर पूरा पूरी तवक्कुल यहा हारे जरूरी एकफत कल বাংলা তর্জমা যদি করি তো বলা লাগে দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ হইতে আমাদের আকাবিদদের অনেক উদাহরণ আছে দুনিয়া বিমুখতার হাজার শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলী ফরিদাবাদ মাদ্রাসা বিশাল এরিয়া পাঁচ বিঘার উপরে জায়গা তৎকালীন সময়ে পুরান ঢাকা তো ঢাকার মূল তো এইটাই গ্যান্ডেরিয়া ফরিদাবাদ লালবাগ চকবাজার এই এলাকাটাই তো বুড়িগঙ্গার পার কেন্দ্র করে মোগলরা এখানে মোগল নবাবরা নবাবরা এই এলাকাটারই তো শহর বানিয়েছেন সেই সময়ে ফরিদাবাদ মাদ্রাসার এখন যেখানে অবস্থান এই বিশাল জায়গাটা এক আল্লাহর বান্দা হজরত শ্যামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলীকে বাড়ি বানানোর জন্য হাতিয়া দিছিলেন বাড়ি বানাইতে হজরত তো বাড়ি বানাইছেন জান্নাতের বাড়ি বানাইয়া দিয়েছেন আর কি মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আজকে ওই আমি নিজেও মাদ্রাসার ফল হাজারও মাদ্রাসা ওই থেকে হয়েছে লাখো আলেম বাড়ি হয়েছে মাদ্রাসা থেকে কি বাড়ি বানাইয়া দিয়েছেন আমাদের বরকত আমরাও ভোগ করতেছি আমি আল্লাহ হায়াত একটা সুন্দর কিতাব সৌদি আরব থেকে আনা হয়েছে একদম প্রথম যে ঘটনাটা আসছে জুহদের এক সুন্দর দৃষ্টান্ত এটা আল্লাহর নবীর সাহাবি আমি ওদিকে যাব না হজরতাল যখন খলিফা তো সাইদ ইবনে আমের আল জুমাহি কে গভর্নর নিয়োগ করছেন হিমসে হচ্ছে সিরিয়ার একটা শহর আমরা জানি কোনো এলাকায় যখন টাকা পয়সা খুব লেনদেন হয় ব্যবসায়ী অঞ্চল হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা থাকেন তাদেরও পকেট গরম থাকে এলাকায় টাকা উড়লে কিছু তো জনপ্রতিনিধির পকেটও আসে তাই না তো সিরিয়া তো তৎকালীন দুনিয়ার গোটা দুনিয়ার ব্যবসায়ী কেন্দ্র ব্যবসা কেন্দ্র আজকের থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর বোম্বে দুবাই আবুধাবি এগুলা যেমন তৎকালীন সময়ে সিরিয়া ছিল গোটা দুনিয়ার ব্যবসা কেন্দ্র तो से हिसाब से हजरत साइब नाम पकेट भारि थार्ला नबी सहर हालत देखें सरिया लोक आसते हजरत अमर सबसे सक़ात कर हजरत अमर तरह कथा बार्ता खलिफाला जिज्ञेस कर एक क्ष करो तुम्हारा हिन्सर गरीब देर लिसटे जमा देवी तरज बैतुल माल कि दिए दी তো হিমসের লোকেরা গরিবদের একটা লিস্ট করছে লম্বা গভর্নর সাঈদ আহমিরের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইয়া দিছে ওই কাফেলার কাছে কাফেলা যখন হিমসে পৌঁছে আপনাকে হাদিযা এই আল্লা হজরতাহিদ ই বলেন তো হাদিয়া পাইলে ইন্না আলিল্লা পরে না আলহামদুলিল্লাহ পরে আরে ভাই খালি আলহামদুলিল্লাহ পড়তো না কি যে বলতো আল্লাহ জানে আমি কি করতাম আপনাদের কথা বাদ আমি কি করতাম পোটলাটারে বোকের বাদ জড়েয়া দৌড়ে ভিতরে যাইয়া তিন চারটা লাভ দিতাম খুশিয়ে পাইয়া গেছি হ্যাঁ এই তো ওনারা সাহাবি আমরা চোদ্দশো বছর পরের আল্লাহ নবীর অপরাধী উম্মী হায় আল্লাহ হজরত শাহিদ ইবনে আমির জুমাহি যখন ইন্নআরিল্লা ওইভাবে পড়ছেন বিবি ভেতর থেকে ভয় পায় মদিনা থেকে মাত্র কাফেলা আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে তো বিবি জিজ্ঞেস করতেছেন আকুতি আমিরুল মকমিনিন আপনি ইনারিল্লা কেন পড়ছেন আমিরুল মকমিনিন কি মৃত্যুবরণ করছেন শাহাবাদ বরণ করছেন নাকি হজরত শাহিদ ইবনে আমির আল জুমাহি বলেন না বিষয়ে তা না ইনারিল্লা কেন করছেন তাহলে মুসলমানরা কি জবাব দিলেন আহ আল্লাহ আকবর জবাব দিচ্ছেন আমার ঘরে আমার আখেরাত বরবাদ করার জন্য দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে অথচ সাহিদ ইমের আল জুমাহি বললেন যে আমার আখেরাত বরবাদ করার জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে অথচ হালাল জিনিস হাদিয়া গ্রহণ করা এটা হালাল না এটা হালাল হয়তো তমর পাঠাইছেন যাত্রার হাদিয়া না হয়তো অমর পাঠাইছেন এত খুশি মনে বরকতের জন্যে কবুল করার কথা তো বুঝা গেলো কি জুহুদ হচ্ছে হালাল জিনিসকে ত্যাগ করা हराम तैग करार नाम जुहुद ना हराम तैग करार नाम हमुआ हराम तैग करार नाम तकुआ जुहुद ये ऊपर आखरत के प्राधान्य दिए हालाल केवएड करा दुनिया तो दरकार नहीं आखरत दिखे जाले देखा दी से बीबर का बोलें तुम्हारे एकजी पेश करते चाहिए कि बोलें ना बोले हमारे কাফেলা এখানে থাকতে থাকতে আমি চাই তুমি এই এক হাজার স্বর্ণ মুদ্রা এখনই হিমসের গরিবদের মধ্যে বিবির হালত দেখেন বিবি বলে আলহামদুলিল্লাহ আমি এখনই বিলাই দিতেছি আমাদের বিবি হইলে কি বলতো সুবিগিরি দেখ আপনার অর্ধেক আপনি বিলান আমারটা আমি রেখে দিই তাই না কারণ কি আমি যেমন আমার বিবিও আল্লাহমনি মিলাইছেন সাহাবি যেমন আল্লাহ তার বিবিও এমন মিলাইছেন আ এই জন্যে এককার হোক যদি চাই তো নিজে নেক্কার হই বিবি আখেরাত মুখী হোক যদি চাই তো নিজে আখেরাত মুখী হই আমার স্বভাবের প্রভাব আমার ঘরে পড়বে আমার চরিত্রের প্রভাব আমার আখলাকের প্রভাব আমার ঘরে পড়বে সন্তানের জন্য তাবিজ দিতে আসে নিজে শোধা হয় সাথে কি আচরণ করতে হবে ওটা আল্লাহ আগে জানিয়ে দিচ্ছেন ওইটা কর তাবিজ লাগবে না মানুষ যে কি সোজা রাস্তা পাইছে তাবিজ আমি জন্য বলি মাঝে মধ্যে কাজ করবেন সামনে फलर गाच ना लगैर आशेपाशे गोटाड़ चारुपाशेम ग लगैबा लगैबें क्यों निम हे शतब्दी श्रेष्ठ गाच निम हम शत श्रेष्ठ गाचे स्वीकृति पाईम गतब्दी श्रेष्ठ गाच एटो स्र अक्सिजें आप भलो दीबीम गलो भलो सूंदर अक्सिजें पाइबर प्रत्येक निम गाचर गोड़ा एक तबिज लागें लागाम निम गाच फल धरवे आम ভালো হয় না জিনিসটা তাবিজ দিয়া সব ঘুরে ফেললাম না তো নিম গাছের ফলও তো ঘুরার কথা গাছের ফায়দা নিব আবার ফল খাইব মিষ্টি নিম গাছের মিষ্টি ফল হয় তো লাগান না একটা ফল মিষ্টি ফল যেন বের হয় ছেলে পেলে রে বানাবে আর তাবিজ দিয়া চাইবে দিনদার বানাইতে আজই তামাশা আমাদের হজর সাইদমাহি বিবি সাথে সাথে গোটা এক হাজার স্বর্ণ মুদ্রা হিমসে গরিবদের মধ্যে বিলাই আছে বিলাই কাছে খবর যাওয়ার পর আবার হতাইছেন হাদিয়া বোঝেন অবস্থা বিবি এইবার হাদিয়া পাইয়া জামাইকে বলে নারীদের মালের মোহাব্বত তুলনামূলক একটু বেশি अलंकारी की जवाब दी तक क्ष कर एकजुन का जमा राखी पुराटाई बार दे पुराटाई एम एकजुन का जमा राखी যিনি আমাদের সবচেয়ে বিপদের সময়ে আরও অনেক বেশি বাড়াইয়া দিবেন কথা বুঝছে যে এবার পুরাটা দেওয়ার দরকার নাই এবার পুরাটাই রাইখা দিই তবে রাখবো যে একটা ব্যাংকে জমা রাখবো যেই ব্যাংক আমার সবচেয়ে বিপদের সময়ে অনেক বেশি খালি মূল টাকা না আসলটার সাথে আরও অনেক বেশি লাভ সহ ফেরত দিবেন তো বিবি তো খুশি হয়ে গেছে লালিত হয় আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করেন তাইলে পুরাটাই দান কর দান করা মানে আল্লাহর কাছে জমা রাখলাম হাসরের মাঠে আমার কঠিন বিপদের সময় অনেক বেশি বাইরা আবার ওটা ফেরত আসবে আবার দিয়ে দিচ্ছেন যাহা এর নাম হচ্ছে যুহুদ। এর নাম হচ্ছে দুনিয়া বিমুখাতা হারাম থেকে বেচের নাম জুহুদ না হারাম থেকে বাঁচনেওয়ালা বহুত আছে এটা মোত্তাকি হওয়া এটাও বড় বুট এটাও বড় বুথ এটা আল্লাহর ওলি হওয়ার জন্য সত্য আল্লাহ হওয়া আল্লাহ হওয়া দুইটা দুই গুণ দুইটা আলোচনা আল্লাহর আল্লাহ বিনয়ী হওয়া বিনয়ী হওয়া রব্বানি হওয়ার জন্য এটা জরুরি দুই নাম্বার হচ্ছে সব আমল করব কাকে খুশি করার জন্যে আল্লাহ খুশি করার জন্যে তিন নাম্বার হচ্ছে হ্যাঁ দিলের মধ্যে উন্মতের দরদ লালন করা উন্মতের দরদ লালন করা উন্মতের জন্যে আল্লাহর কাছে কান্না করা উন্মতের জন্য ফিকির করা উম্মতের পিছনে মেহনত করা আল্লাহ আল্লাহওয়াল হওয়ার জন্যে এই গুণটাও জরুরি তিন নম্বর হচ্ছে তওয়াক্কুল মৌলিক কিছু বিষয় বললাম রিজিকের ব্যাপার বিপদ আপদের বিষয় মৃত্যুর বিষয় এই সবগুলো চিন্তা করা আমাদের বড়রা আরও কিছু বলছেন যে হালাল জাকাত মাল কমায় না এটা বিশ্বাস করা এটাও বলেছেন হারাম মাল ধ্বংস করে এটাও বলেছেন হারামের সম্পদ যেই ঘরে ঢুকবে ওই ঘরের সন্তান ভালো হবে না এই বিশ্বাস রাখা আর অনেক বলেছেন মৌলিক তিনটা বলেছেন রিজিক মৃত্যু বিপদাপদ সব কার হাতে চূড়ান্তভাবে এটা বিশ্বাস করা পাঁচ নাম্বার বললাম দুনিয়ার মহাব্বত দিল থেকে সরায়া দেওয়া আখারাতমুখী হওয়া এই পাঁচটা গুণ নিজের মধ্যে আনতে পারলে আশা করা যায় এই বান্দা রব্বানি বান্দা হবে আল্লাহওয়ালা বান্ধা হবে আল্লাহ তালা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমি সুবাহ